মুতার্রিফ রজিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি ও ইমরান রজি আলাহু তাল্নুম একবার আলী ইবনেউ আবু তালিব রজি আল্লাহ তাল্লাহ এর পেছনে সালাদ আদায় করি তিনি সাজদা করার সময় তাকবীর বলেছেন ওঠার সময় তাকবীর বলেছেন এবং দূর আকাত শেষে দাঁড়ানোর সময় তাকবির বলেছেন সালাম ফেরানোর পর ইমরান রহমতুল্লাহ আলহি আমার হাত ধরে বললেন ইনি অর্থাৎ আলী রজি আল্লাহ তু তো আমাকে মুহম্মদ সাল্লাহ আল্লাহি সাল্লামের সালাত স্মরণ করিয়ে দিলেন